صلى الله عليه وسلم وشعر المهور محدثاتها وكل محدثة بلعث وكل بلعث ضلالا وكل ضلالة من في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون وقال سبحانه পথে হৃদায়ত দান করেছেন সালাম আমাদের প্রিয় নাবী মোহাম্মদুর রসুল সাল সাল্লামের প্রতি আল্লাহ যাকে। হৃদায়তের আদর্শ দিশারি করে পাঠিয়েছিলেন আল্লাহম্রাহিম্রাহিম আলহামদুলিল্লাহ তবরক অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে তার দিনের মৌলিক জ্ঞানগুলোকে অর্জন করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ দিনের মৌলিক জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ দিনকে সংরক্ষণ করে নিজেকে সংরক্ষিত অবস্থায় পরিচালিত করতে পারে দিনের মৌলিক জ্ঞান যদি না থাকে শাখা প্রশাখাগত জ্ঞান মানুষকে কখনো তার দিনকে হেফাজত করতে পারে না শাখা প্রশাখার জ্ঞান দিয়ে কখনো মৌলিক বিষয়ের হেফাজত হয় না বরং মৌলিক বিষয়ের জ্ঞান দিয়ে শাখা প্রশাখার হেফাজত হয় এ বাড়ির ভিড় যদি নষ্ট হয়ে যায় উপরে যতই সুন্দর হোক বাড়ি থাকবে না বাড়ি পাটল ধরবে ভেঙে পড়বে আর বাড়ির ভিড় যদি ঠিক থাকে তাহলে শাখা প্রশাখা উপরে যতই উঠান সুন্দর করে আপনি রাখতে পারবেন ওটা সুন্দর থাকবে সংরক্ষিত থাকবে তো দিনের মৌলিক জ্ঞান হচ্ছে তা শীত ভিত্তিক জ্ঞান তাও শহীদের জ্ঞান তাও শীদ সংরক্ষণ জাহিলিয়াত বর্জন শির মুসলিকদেরকে বর্জন এগুলো হচ্ছে আরো বেশি করে জানা দান করেন আল্লাহ মাহমুদ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম কর্তৃক তাওশিদ সংরক্ষণ তাও সংরক্ষণ তাওশিদ সংরক্ষণ মানে হচ্ছে তাওশাহীদের হেফাজত তাওশাহীদের হেফাজত এবং দরজা ছেড়ে দিয়ে দিকে চলেছে তাওশাহীদের হেফাজত আর সিরকের মূলত পাটন মূল থেকে শিরকে ছেড়ে ফেলা উঠিয়ে ফেলা উপড়ে ফেলা गोड़ा एक गत बार ताखा प्रशाखा बढ़ोतरी सिटी करपोरेशन जो गाजग्लो काटे गरत गरतरे गोड़ा उठिए फेले जाए विभिन्न समय विभिन्न गाँव जन का प्रयोजन तरत धान खेते जो नतून धान लगे चाषी তখন পুরো মাটিটাকে কুপিয়ে মাটির মধ্যে যত গোড়া আছে সবগুলো গোড়া বেছে বেছে বেছে বেছে দেখেছেন না বেছে বেছে সবগুলোকে উঠিয়ে ফেলে। গোড়াগুলো যদি থাকে গাছা আগাছা পরগাছা সব হয়ে ধান ক্ষেতটাকে নষ্ট করে ফেলবে এই মাটিকে কয়েক দিন যাবৎ বা তারা খেতখামার যারা করে মাটিকে কুপিয়ে গুঁড়ো গুঁড়ো করে এরপরে বাছে বেছে বেছে ওইখান থেকে সবকিছুকে উঠিয়ে ফেলে ফেলে এরপরে নতুন করে বীজ বপন করে নতুন করে বীজ বপন করে বপন করার পরে তারপরে আবার এটাকে হেফাজত করছে মাঝে মাঝে গিয়ে ওখান থেকে গোড়া থেকে অন্যান্য অন্য গাছগুলো পরগাছাগুলোকে উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছে কেন পরগাছা যদি থাকে তাহলে মূল গাছটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মূল গাছটা আল্লাহদ্দিন এর মূল ভিত্তি হচ্ছে সংরক্ষণ করতে হবে এর মূল ভিত্তি যে জায়গাটা আছে এখানে সবসময় দেখতে হবে সব সময় খবর রাখতে হবে এখানে কিছু প্রবেশ করছে কিনা এখানে কোনো সমস্যা প্রবেশ করছে কিনা কিছু ঢুকছে কিনা যদি ঢুকে তখন সাথে সাথে এই গোড়া থেকে আশপাশের যে আগাছা পরগাছাগুলো ঢুকছে এটা হচ্ছে মূলত সিরিকে মূলোৎপাটন সিরিখটা হচ্ছে আগাছা পরগাছা আগাছা পরগাছা আগাছা পরগাছাগুলো আসলে মূল গাছগুলো হারিয়ে যায় মূল গাছগুলো হারিয়ে যায় ফসল বিনষ্ট হয় এটা কৃষকরা খুব ভালো আপনাদেরকে বুঝাতে পারবে খুব ভালো করে বুঝাতে পারবে আগাছা পর গাছা যখনই হবে তখন মূল গাছটা নষ্ট হয়ে যাবে যারা দিতে আছে এরা আপনাকে খুব ভালো বুঝাতে পারবে এই জন্য দেখবেন নার্সারি যারা আছে তারা নিয়মিত গাছ কাটাকাটি করছে পরিষ্কার করছে পুরন পাতাগুলোকে ফেলে দিচ্ছে গোড়াটাকে পরিষ্কার করে রাখছে ওখান থেকে গাছটাকে উঠিয়ে ফেলছে একটা ঘাস থাকে ওটাকে উঠিয়ে ফেলছে কেন কারণ হচ্ছে মূল গাছটা নষ্ট হয়ে যাবে এই আগাছা পর অনেক সময় আগাছা পরগাছা দেখতে খুব সুন্দর হয় তারপরে উঠিয়ে ফেলে দেওয়া হচ্ছে কেন মূল গাছটাকে নষ্ট করে করে ফেলে ফেলে। এই শীত তাও সেই হচ্ছে উম্মাতের মূল এইটাকে সবসময় হেফাজত করতে হবে দেখতে হবে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কোন দিক থেকে কোনো কিছু প্রবেশ করছে কিনা যদি দেখা যায় কোনো কিছু প্রবেশ করে প্রবেশের কোন রাস্তা খোলা থাকে মাদার বন্ধ করলেন না দুচারজন চারজন মাদারিকে মেরে ফেললেন দু চারজন মেরে ফেললো মাদারটাকে বন্ধ করতে পারলো না ও মাদার যতদিন থাকবে অত দিনের জন্য বন্ধ থাকবে তারপরে আবার আরো জারি হতে থাকবে বরং শুধু জারি হবে না বরং এক মাজারের জায়গায় চার মাজার তৈরি হবে যেমন গজাল সার মাজার তৈরি হল সিলেটের সিলেটের মাজার বন্ধ করতে পারেনি ওইখানে গিয়ে কি করলো গজাল মাছগুলোকে বিষ দিয়ে মেরে ফেললো আরে আল্লাহর গজাল মাছের দোষটা কি আচ্ছা মেরে ফেলতে ফেলতে তারপরে এখন গজাল সার হয়ে গেছে গজাল মাছের মাজার হয়ে গেছে এখন গজাল মাছের মাজারকে চেষ্টা করছে মানুষ ও এখন বড় আল্লাহর অলি বড় বুজুর্গ ও এখন ওর মাজার এখন ওটাকে চেষ্টা করে মানুষ কচ্ছপ মরে গিয়েছে বিশাল বিশাল কচ্ছপ কচ্ছপ মরে উপরে কবরস্থান মাজার উপরে পাহাড়ের উপরে কবরস্থান ওখানে কচ্ছপকে কবর দিচ্ছে এমন কচ্ছপের কাছে গিয়ে আছে। বুকে হাত বেড়ে দাঁড়াচ্ছে কচ্ছপের কাছে সিরকের মূল থেকে এটাকে উঠিয়ে ফেলতে হবে উপরে ফেলতে হবে এটা ছিল নাভিদের নীতি এটাই ছিল নাভিদ আর সংরক্ষণ করো কিসের মাধ্যমে সংরক্ষণ হবে পড়াশোনা ছাড়া কোনদিন টিকে থাকতে পারবেন না কোনো দিন টিকে থাকতে পারবেন আপনি জানবেন না কোনদিকে ঢুকতে ঢুকছে সুন্দর করে বলে আমাদের আকিদা ভাই খুব আকিদা খুব আকিদা শ্রহী লেখাপড়া কিছু করেছেন না কিছু জানে কিছু কিচ্ছু বলেন ভাই দিনী আকিদা তহীদ আকিদা কত কিছু আকিদা প্রত্যেকটা কাজ করে তহীদ বিরোধী দাসবিহীন থাকলেই দেখবেন যে বুমরাই ঢুকতেছে শয়তান ঢুকতেছে প্রথমত ঢুকবে আপনাকে শয়তান প্রচেষ্টা করবে আপনাকে সিরকের মধ্যে ফেলেছে সিরকে ফেলতে না পারলে বিদাতে ফেলবে বিদাতে ফেলতে না পারলে ও হারামের মধ্যে ফেলবে হারামের মধ্যে যে ভাবে যদি পতিত করতে পারে হারাম দিয়ে বেদাতে ঢুকবে বেদাত দিয়ে সিরকের মধ্যে ঢুকবে शेषा गुमरा मदारूजा कर कबर पुजा पाथर पुजा कर पीर पूजा गुजा तमिजो लुटके दे अथवा दिन केड़ाबाड़ी अल्लाह केड़ाबाड़ी करतुल के लिए बाड़ाबाड़ी कर सल्ला दिन के लिए बाड़ाबाड़ी बाड़ा बाड़मे शीर मध्य प्रवेशाड़ी करना बाड़ा बाड़ी करा देखी एकदे मुहम्मद आर्से नूर अंश मुहम्मद के, के सृष्टि ना पृथ्वी के सृष्टि মাধ্যমে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে কেন এটা হচ্ছে শেষ মূল উৎপাদন করে দিচ্ছেন আমরা রসুল আসলাম দেখো আমাকে নিয়ে বাড়াবাহী করতে যেও না মূলটাকে উপরে ফেল নিষেধ করে দিয়ে গেলেন এইটা নিষেধ তিনি না করলেও পারছেন নিষেধ না করলেও পারছেন কেমন নিষেধ করে যাচ্ছেন তার কারণ হচ্ছে এটা হচ্ছে শিল্পের মূল উৎপাদন একেবারে মূল থেকে উঠিয়ে ফেলা উপরে ফেলা এবং তাও সংরক্ষণ তাওশাহীদের সংরক্ষণ হবে দিনই তা আলিমটা মাধ্যমে তা দৃশ্যের মাধ্যমে যার থাকবে দিন জানবে ইলাম জানবে তা জানবে সে দুজন ভাইকে জানাবে সেই আবার দুজন জানাতে জানাতে জানতে জানাতে একটা জামাত গড়ে যার কোনো সাইন বোর্ড থাকবে না কোনো থাকবে না কোনো লিডার থাকা দা আওয়াজ কোরআ আর তাদের উপর নেতৃত্ব করবে তখন নেতৃত্ব করবে কোরআন আর সুনাদ কোরআন সুন্নাথ এই কিতাবটাকে নিয়ে আপনি চেয়ারে বসায় রাখবেন এটা হচ্ছে নেতৃত্ব তাই সভাপতি চেয়ারে কোরআনকে বসায় রাখবেন কোরআন নেতৃত্ব করবে মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি তখন কোরআন থেকে বিধান নেবেন রাজু সনের শহীদ সুন্না থেকে তখন বিধান নেবেন এটা হচ্ছে কোরআন এবং সুন্নার এটাই পক্ষে আল্লাহ তারা বলছেন যে তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জু মানে আল্লাহ রজ্জু হচ্ছে কিতাব এটাকে আঁকড়ে ধরো তোমরা সবাই মিলে এই যে আঁকড়ে ধরো এইটাই তোমাদের উপরে হুকুম চালাতে থাকবে হুকুম চালাতে থাকবে নেতা মুমিনদের উপরে গায়ের মুমিন যারা ওরা কোনদিন খেলাপতি যেতে পারবে না ওরা হুকুমতে যাবে ওরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এটা ভিন্ন বিষয় পৃথিবীতে খ্রিস্টান রাজ্য রয়েছে ইহুদি রাষ্ট্র রয়েছে অ রাষ্ট্র রয়েছে শিয়াদের রাষ্ট্র রয়েছে रसुलसलम विभिन्न तालीम कर এর মাধ্যমে তাও সেইদের সংরক্ষণ আর তাও সংরক্ষণ কিভাবে শিরকে উৎখাত করার মাধ্যমে শিরকে উৎখাত করার মাধ্যমে যখন যার কাছে যেমন তৌফিক থাকবে যেমন ক্ষমতা থাকবে সে তখন সেইভাবে শিরকের উৎখাত করবে সে তখন সেইভাবে আপনি একজন বাবা নিজের জীবন থেকে শিরকে উৎখাত পরিবারের করা শিরকের উৎখাত করাছেন না তুমি এগুলো করতে পারো না বাপ এটা তোমার কাজ না আমি বাবা আমি তোমাকে কাজ করতে দিব না আপনি একজন স্বামী আপনি আমার ওয়াইফের উপরে আপনার ওয়াইফের উপরে বাস্তবায়নের জন্য তার কাছে করছেন এবং তার থেকে বের করে শির করছেন। আপনি একজন সমাজপতি এলাকার কমিশনার সম্ভব আপনি কাজ করছেন আপনি একজন এমপি যদি সম্ভব আপনি কাজ করেন আপনি যখন রাষ্ট্রপ্রধান তখন রাষ্ট্র থেকে শিরকে উৎখাত করেন রাষ্ট্র থেকে শিরকে উৎখাত করেন আপনি আপনার সন্তানের উপরে এই তাও সেই বিষয়ে শিক্ষা দিতে পারেননি সন্তানের থেকে আপনি শিক্ষের উৎখাত করতে পারেননি পরিবারের থেকে শীতের উৎখাত করতে পারেননি আপনি স্বপ্ন দেখেন যে দেশ থেকে আপনি শীতকের উৎখাত করে ফেলবেন রাষ্ট্রীয় শীতকের উৎখাত করবেন তাহলে কি করতে হবে আগে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে তারপর শীতকের উৎখাত করতে হবে এর পর্যন্ত এর পর্যন্ত সবাই শীতকের মধ্যে ডুবে থাকতে হবে ভুল থিওরি ভুল থিওরি আল্লাহ রসুল্লাহ যখন ওয়াহি আসলো তিনি সর্বপ্রথম এসে তার ওয়াইফকে জানালেন তিনি প্রথম জানালেন মেনে খাদিজার শুরু হয়ে গেল দাওয়াতি মিশন দিদ সংরক্ষণ এবং মূলত মূলোৎপাটন দাওয়াতি মিশন শুরু হয়ে গেল চলে গেলেন আবু বখর আদি আল্লাহ আনুর কাছে তিনি মেনে নিলেন সূচনা হল পুরুষদের মধ্যে চলে গেলেন একজন কিশোরের কাছে আলী রাজি আল্লাহ তার কাছে দাওয়াত দিলেন মেনে নিলেন চলে গেলেন বিলাল রদি আল্লাহ একজন গোলাম দাওয়াত দিলেন মেনে নিলেন দেখেন এই চারজনের সংরক্ষণের অবস্থাটা কি আল্লাহ আকবর বিলাল রাজি আল্লাহন করে কি অত্যাচার চলছে কি নির্যাতন চলছে আর বারবার বলছে আল্লাহ ওয়াহাদ দুই আল্লাহ আমি মানি না তিনশো ষাট আল্লাহ আমি মানি না আল্লাহ ওয়াহাদ মরে যাচ্ছেন কি অবস্থা হচ্ছে এত নির্যাতন তারপর কি তালিমটা দিলেন মাত্র দুই চার দিনের দাওয়াতিত মানুষ এরপরে চলে গেলেন ইয়াসের পরিবারের কাছে যে পরিবারটাও দাসত্বের শিকলের মধ্যে ছিল পুরো পরিবারটা আল্লাহ তা গ্রহণ করে নিল নির্যাতন চলল পরিবার থেকে দুইজন কি হত্যা করে দিল তৃতীয় মানুষ আম্মার ওর উপরে অত্যাচার নির্যাতন চলছে পিঠাপিঠি করছে মারামারি করছে যুবক ছেলে তার সামনে তার মাকে হত্যা করছে তার সামনে তার বাবাকে হত্যা করছে তো হত্যা করে দিচ্ছে তারপরে আল্লাহ কীদের উপরে ঠিক আছে যেমনটা আলী এই দাওয়াতি মিশন শুরু হয়ে গেল ছয় সাতজন মানুষ নিয়ে দাওয়াতি মিশন চলছে চলছে চলে যাচ্ছেন এর কাছে স্বপ্ন দেখছেন না যে আমি ক্ষমতায় চলে যাব আর যাওয়ার পরে সিটকে সবগুলো সুইচ আমি অফ করে দেব লাইট চলছে সুইচটা অফ করে দিলে লাইট অফ হয়ে যায় লাইটের আলোটা বন্ধ হয়ে যায় ভাইজান স্বপ্ন দেখেন ক্ষমতায় চলে গেলে শুধুমাত্র একটা সৃষ্টি উপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবগুলো মাথার দিনামাট দিয়ে উড়িয়ে দিব ও আল্লাহর বান্দা তুমি যে ক্ষমতায় যাওয়ার এই আশা পোষণ করছো এরকম কত মানুষই তো আশা পোষণ করছে কয়জন ক্ষমতায় যাবে এটা হয় না দাওয়াতের সূচনা ব্যক্তি জীবন থেকে চালু করতে করতে করতে করতে একটা পর্যায়ে দেশে সব মানুষ যখন মেনে নিবে মক্কা যখন বিজয় হয়ে গেল তখন আল্লাহ রাখাম আলী রাজি আল্লাহ আনুকে পাঠিয়ে দিলেন যাওয়া আলী কোন উঁচু কবর দেখবে সেটাকে না ভেঙে মাটির সাথে না মাটির সাথে যাও যতগুলো মূর্তির আখড়া দেখবে সবগুলোকে ভেঙে চলে ফিরিয়ে চলে আসবে না ভেঙে ফিরে আসবে না এটা হচ্ছে বিজয়ের পরে বিজয়ের পরে আপনি সুইচ বিজয় নেই আপনি সুইচ না তো এ হচ্ছে তাও সেই তাও এই সংরক্ষণ ব্যক্তি জীবন থেকে চর্চা চলতে থাক প্রত্যেকে ব্যক্তি জীবন থেকে চর্চা চলতে থাক যার ওয়াইফ আছে ওয়াইফের মধ্যে প্রভাব বিস্তার করতে থাকেন সন্তান আছে সন্তানের মধ্যে প্রভাব বিস্তার করতে থাকেন তাও এইদের ব্যাপারে মা বাবার উপরে প্রভাব বিস্তার করতে চেষ্টা করেন যদি গ্রহণ করে নাই আলহামদুলিল্লাহ যদি গ্রহণ না করে চালাতে থাকেন বক্তব্য কথাবার্তা চলতে থাকুন সমাজের মানুষ বন্ধ বান্ধব আশেপাশে যেগুলো আছে একজন দুজন একজন দুজন করে চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকো একটা পর্যায়ে হয়তো আমরা থাকবো না আল্লাহ তালা তার তাও দিয়ে দেশকে ভরিয়ে দেবেন আমরা তার সোয়াব পেতে থাকবো খবরে থেকে খবরে থেকে আমরা তার সোয়াব পেতে থাকব। আমরা তো শুরু করলাম এই শুরুর পরে এই সিলসিলা যত চলতে থাকবে আল্লাহ তাও এই দাওয়াত কবরে যাওয়ার পরে সদা কাজ জানা চলতেই থাকবো চলতেই থাকবো অতএব মুখ বন্ধ করা নয় জ্ঞানবিহ মুখ খোলা নয় আর জ্ঞান থাকার পর মুখ বন্ধ না জ্ঞানবিহীন মুখ খোলা যাবে না না কখনো নয় জ্ঞানবিহীন কোনদিন মুখ খোলা যাবে না জ্ঞান আর জ্ঞান যখন চলে এসেছে তখন আর মুখ বন্ধ না যতটুকু এসেছে ততটুকু যতটুকু এসেছে ততটুকু যার ওয়াইফ আছে আজকে যাওয়ার পরে ওয়াইফকে জানান বাচ্চাটাকে জানান ভাই তাকে জানান নিজের ওয়ার্কার আছে দু চারজন তাকে জানান বন্ধু বান্ধব একেবারে পরিচিত আছে তাকে দু কথা জানান জ্ঞান চলে আসার পরে মুখটা বন্ধ আর আর জ্ঞান না থাকা অবস্থায় মুখ খোলা না না জি না না বলে দেন মুখ খোলা দেবেন আর এটা না করেছেন যেমন একটা সময় আসবে যখন মুফতি সাহেবরা ফতোয়া দিলে বেড়াই আলেমারা কথা বলবে তারাই কি হয়ে যাবে আল্লাহ লিন নিজে গোমরা হবে এবং মানুষকেও জ্ঞান কোনো কথা করে তুলবে না আর জ্ঞান থাকলে যথাসম্ভব কি করতে হবে বলে যেতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করেন্লাহ কর্তৃক তাহাই সংরক্ষণ এই পুরো কিতাবটা আমরা পড়ে এসেছি বোঝাই যাচ্ছে যে রসম কিভাবে করে তাহাই সংরক্ষণ করেছেন কিভাবে করে তিনি একটা আলীম দিয়েছেন যখন যখন যেভাবে যে অবস্থাতে সুযোগ পেয়েছেন মানুষকে জানাতে চেষ্টা করেছেন ভাইজান ঘচ্ছেন কেন যখন যে অবস্থায় তিনি জানতেন মানে যে অবস্থায় তিনি সুযোগ পেয়েছেন সে অবস্থায় তিনি জানাচ্ছেন বড় বড় শির্কের কথাবার্তাগুলোকে আমরা পড়ে আসতেছিলাম বড় বড় শিখকের কথাবার্তাগুলো মানন কেন্দ্রিক শির চিকিৎসা কেন্দ্রিক শির ওসিলা কেন্দ্রিক শির হ্যাঁ তারপরে হচ্ছে বাড়াবাড়ি কেন্দ্রিক শিখ আল্লাহ কেন্দ্রিক শেষ রসুলকে কেন্দ্র করে শেষ বক্তব্য কেন্দ্রিক কিছু শেষ म छोट्ट हादीजाम शयान जान तुम्हें कुछाल करते একটা বক্তব্য করে না পারে। হাওয়ার দিকে যেন শয়তান তোমাদেরকে পরিচালিত করতে না পারে একটা ছোট্ট শব্দ একটা ছোট্ট শব্দ ব্যবহার আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো বিষয় নিয়ে আসতেছিলাম আল্লাহর নামে কিছু চাইলে তুমি তাকে বিমুখ করতে না বিমুখ করতে যে কত বিষয় আমরা সাব্বিক বক্তব্য রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কেন্দ্র দেখো রসুলামকে আল্লাহর অংশ বলতে যেও না যেভাবে খ্রিস্টানরা ইসালামকে বলেছে দেখো রসুলামকে আল্লাহর পুত্র বলতে যেও না যেভাবে ইহুদিরা দেখো গায়ামে নিয়ে বাড়াবাড়ি যত বড় বড় পর্যায়ে আছে সবগুলো বিষয় তো গেছেই ছোট্ট একটা বিষয় আল্লাহ রসুলাম বলছেন তোমরা আমাকে সাইয় বলতে চাও তোমরা আমাকে বলতে চাও না সৈয়দ বলতে চাই না কেন সৈয়দটা একটা বংশের নাম সৈয়দ আবার সৈয়দ শব্দ আল্লাহ রসুল সাল্লাহ আবদুল্লাহ বিন শেখের রবিআল্লাহ বর্ণিত তিনি বলছেন যে বানু আহমের একটা দলের সাথে একটা গোত্রের সাথে কতজন কয়েকজন মিলে একটা গোত্রের প্রধানদের সাথে কিছু মানুষের সাথে আব্দুল্লাহ তিনি ছিলেন তারা বললেন আপনি আমাদের সাইয়েদ আপনি আমাদের সৈয়দ আন্ত আপনি আমাদের সাইয়দ এই কথাটুকু বললেন আল্লাহ রসুল্লাহালাম বলছেন আমাকে আমাকে কেন সৈয়দ বলছ আমি সৈয়দ নই এতটুকু কথা বলতে সমস্যা কি যেমন লিডারদেরকে বলা হয় মানপত্র পেশ করা হয় না मानपत्र पेश कर लिखे मानपत्र पेश कर स्कूल साहेब मारा गए बोखाली अनुबाद मानपत्र पेश कर सामने दाड़ी रसुल्ला खेदमत करो लिखे मध्य लिखे আদিতের উপর আমি টিকা দিয়েছি মাধাবকে আমি প্রাধান্য দিয়েছি এই করেছি চিফ গেস্ট এসছে কোন মন্ত্রী এম বি তখন তাদের সামনে একটা প্রশংসা বাক্য তুলে ধরে না আপনি আমাদের অমক তমক আপনি এই করেছেন আপনি সেই করেছেন এন করেছেন সব মিথ্যা কিছুই করে এই বেটা জীবনে পতন স্কুলে प्रशंसा करते जाए मुखे मध्य मानो मैं हुजूर वहाँ हुजूर ला देखो ना कि লহান বুঝেন সুর সুর হুজুরের সুর হুজুরের লহান হুজুরের এই হুজুরের সামনে বসে বসে হুজুরের প্রশংসা করছে মুখে বালু মেরে দাও প্রশংসা কেন করছো আর আমাদের দেশে প্রশংসা করলে কি হয় তাকে আরো দুই কাপ চাই চাই একটু বেশি দেরে দুই কাপ চা বাড়া যায় ইসলাম বিরোধী ইসলাম না জানার কারণে হচ্ছে এরকম আলেম আমি ঢাকার সাথে একজন দেখছি একজন ব্যক্তি আছেন তাকে আমি দেখছি এছাড়া যত আলেম আমাদের সাথে কথাবার্তা হয়েছে প্রশংসার সামনাসামনি শুনতে পারলে হাসতে সেই করছে সেই একজন ব্যক্তি আছেন মুসলিমের অনুবাদ অনুবাদক এনামুল হক সেখানে যদি কিছু বলা হয় সাথে সাথে বলছেন না না আল্লাহ না আপনি আমাকে আলেম মনে করছেন আমি আলেম নন সরাসী বলে দেন আমি আলেম নন না আপনি যা বলছেন ওটা আপনাদের কথা আপনারা বলেন এটা এর সাথে আমি যুক্ত নই আমি আসলে কিছুই না আমি এটা বুঝতে পারছেন না তার কেন আমাকে এই ধরনের করছেন একবার কেঁদেই ফেললেন এই হাট ফাউন্ডেশন আমি আর আশিকটা সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলছেন আল্লাহ হচ্ছে আপনার একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতে গিয়ে বলছে আল্লাহ এগুলো বলতে চান না আমি এগুলো না আমি কোন আড়েম না আমি কিছুই না আমি পড়ি আমি পড়ে পড়ে নিজে মানি আমি বুঝতে চেষ্টা করি তো এই যে মানপত্র পেশ করতে সেই মানপত্র পেশ করতে গিয়ে বাড়াবাড়ির কথাবার্তা নিষেধাজ্ঞা বলেছেন দেখো সৈয়দ কে আল্লাহ সুহানো তিনি হচ্ছেন সৈয়দ আর আমাদের সৈয়দ কে বড় বড় পীর বুজুর্গ ই তো ছাড়া হয়ই না সৈয়দ আবুল বাসার মহেশ ভান্ডারী সৈয়দ অমুক তমুক সৈয়দ অমুক তমুক সৈয়দ মানে কোন বংশ বিস্তার ছিলই না ফাতেমারি আল্লাহ ও আহার সন্তানগুলো যেগুলো হয়েছিল এগুলো তো মেয়েদের মাধ্যমে মেয়ে বংশ হয় কাদের মাধ্যমে ছেলেদের মাধ্যমে আবার রোচনাচনার বংশ ছিল পুরাইশ হাশিমি বংশ এরা বলছে সৈয়দ বংশ মিথ্যে কথা এরপরে আবার এই সাইয়ের দিয়ে এদের শিল্কের ব্যবসা চলছে না হক্কানি হোক অথবা ভন্ডামী হোক হক্কানি পীরদের ভিতরে চরমনের পিস সৈয়দ ফজুল করিম সৈয়দ রেজাউল করিম বন্ডপীঠের ভিতরে দেখেন মাইশ ভাণ্ডারি সৈয়দ আবুল বতার सैयदारी सब सैयद शब्द अर्थ होते शब्द अर्थ होते हुए अर्थ हारे जो एक शब्द एकाधिक अर्थ थे তখন সেক্ষেত্রে সবচাইতে বড় অর্থটা নিতে হয় বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন দুর্বলতা থেকে বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য বড় অর্থটাকে গ্রহণ করতে হয় বুঝতে পারেননি একটা শব্দের যখন একাধিক অর্থ হয় তখন নিজের হেফাজতের জন্য দিনের হেফাজত কিমানের হেফাজত এটার হেফাজতের জন্য बड़ो अर्थ ग्रहण करते छोटे अर्थगुलो के बड़ अर्थात छोटो अर्थगुल्क दी है, है।, है। जो एक शब्द एकाधिक अर्थ है जेमन मन कर गतकाल बुझा सें बाहरी जो क्षमत चले आसे प्रथम कारफिओ दिए देफि प्रधान आईन हम रस्ताय जाके देखे गुली करेंस देख दाओ যদি সাদা প্লাগ নিয়ে উড়াতে আসতে তাকে ছেড়ে আর সাদা প্লাগ নিয়ে যারা আসবে তাকে চাইলেও গুলি করো আর রাস্তায় সমাগম দেখলে যাকে দেখবে তাকে গুলি করে দাও এটা হচ্ছে প্রধান অর্থ এজন্য জন্য কারফিউ চলাকালীন সময় মানুষ জীবনের নিরাপত্তার জন্য বের হয় না চিপা চাপা দিয়ে বের হয়ে খুব গুমসানো অবস্থায় বের হয়ে যায় কেন দেখলেই গুলি করবে দ্বিতীয় অর্থ হচ্ছে কারফিউর মাধ্যমে যেটা বুঝি সেটা হচ্ছে দেখা মাত্র তাকে পিটানো হবে দেখলেই পিটা গুলি না করলে অন্তত কি করবে মার দিবে তৃতীয় অর্থ হচ্ছে যে একে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হবে চতুর্থ অর্থ হচ্ছে একে সামরিক আদালতে একে বিচারে দাঁড় করানো হবে পঞ্চম অর্থ হচ্ছে কারফিউর একে সামরিক আদালতে বিচারের মাধ্যমে তাকে কিছু শাস্তি দেওয়া হবে অথবা তাকে ছেড়ে দেওয়া হবে এখন কার্পিউর সময় ছোট অর্থটা কে নেয় সামরিক আদালতে বিচার করবে তিন চার মাস থাকবে চলতে তো ছোট অর্থটা কেউ নেয় না সব দৌড়ে চলে যায় আমরা নব্বই সালে কার্পিউ দেখছি ওয়াল্লাহ মাত্র দুই ঘন্টার জন্য কার্পিউ ছাড়া হতো বাজার চলবে মাত্র দুই ঘন্টাতে নব্বই সালে দুই ঘন্টার জন্য বাজার চলবে আর মানুষের হুমড়ে পড়তো বাজারে তিন চার ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য ছাড়ত হুমড়ে পড়তো বাজারে তাড়াতাড়ি করে চাল ডাল কোনো মানুষ সব ফাঁকা একটা লোকের মসজিদেও লোকজন আসে না মসজিদেও লোকজন আসে না কেন সব মানুষ থাকলে অসুবিধা কি বেশি বেশি না হলে ধরে নিয়ে যাবে আদালতে দিবে ছয় মাসে জেল হবে এই তো না প্রধান অর্থ কি গুলি করে মেরে দিবে শেষ কার্পিউ যখন আসে তখন দেখা যায় আছে। মানুষ পাগল হয়ে মতো থাকে কেউ কাউকে চেনে না তখন কেউ কাউকে চেনে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে এই আর পাঁচ মিনিট আছে আর দুই মিনিট আছে দৌড়াতে থাকে কেন দেখলেই গুলি করে দিবে দ্বিতীয় অর্থ হচ্ছে দেখলে পিটাবে তৃতীয় অর্থ হচ্ছে অ্যারেস্ট করবে চৌথ অর্থ হচ্ছে আপনাকে ছু মারদ দিবে আর পঞ্চম অর্থ হচ্ছে আপনার কিছু বিচার হবে এই বিচারের কথা চিন্তা করে কেউ যায় না যাচ্ছে কি গুলি করে আমাকে মেরে ফেলবে একটা শব্দের যখন একাধিক অর্থ থাকে তখন সবচেয়ে যে ভয়ঙ্কর যে অর্থ সে অর্থটাকেই গ্রহণ করলে মানুষের কল্যাণ আছে ভয়ঙ্কর অর্থটাকে যদি গ্রহণ করে তাহলে কি আছে মানুষের কল্যাণ আছে মানুষের কল্যাণ চলে আসে আর যদি ভয়ঙ্কর অর্থটাকে গ্রহণ না করে দুর্বলতম অর্থের মধ্যে চলে যায় তখন মানুষ কোথায় গিয়ে পতিত হয় কারণ চিন্তা করে যাক যা হবে ঠিক আছে এইভাবে করে যাওয়া শুরু করে ব্যাস যায় ব্রাশ তেনে উনিশশো সালে নুর মোহাম্মদ কি ভেঙে না জানাচ্ছে না ওই যে সামনে জিরো পয়েন্টে খাবার দাবারের রাস্তা খুলে গেল কিন্তু নিজের জীবনটা কষ্ট না ভয়ঙ্কর অর্থটা নিলে মানুষ অকল্যাণ থেকে বেঁচে যায় আর ছোটখাটো দুর্বলতম অর্থ নিলে মানুষ অকল্যাণের মধ্যে পতিত হয় আর সৈয়দ শব্দের অনেকগুলো অর্থের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অর্থ হচ্ছে রব্দের শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে নেতা তৃতীয় অর্থ হচ্ছে আমাদের মধ্য হতে একজন বড় ব্যক্তিত্ব চতুর্থ অর্থ হচ্ছে সৈয়দ শব্দের অর্থ হচ্ছে সাতী সঙ্গী রোজ হাসান আপনাদের মধ্যে হতে একজন নেতার মতো কর্তৃত্ব করছেন নেতৃত্ব দিচ্ছেন কিন্তু হচ্ছেন আল্লাহ শোনানোর কথা আলা আমাকে কেন সাইয়দ বলছো মানে রসাম ভয়ঙ্কর অর্থটা নিলেন রথ শব্দটার অর্থ নিলেন রথ অর্থ নিলেন সাথে সাথে তারা বিরত থাকলেন একজন বড় মানুষ ওদের নেতা অর্থ নিলেও পারতেন কিন্তু কি করছেন রাসলাম শিরকে উৎপাটন করছেন যে আজকে আমাকে নিয়ে সৈয়দ বলছে কালকে ওরা ওদের মধ্যে হতে কাউকে সৈয়দ বলতে পারে परशुद्रकाश अंतर दिए कराल दिए कर प्रत्येक पीड़े इबादत चलतेद शब्द अर्थे जदिता আলিফলাম যুক্ত করে তাহলে তো অর্থ আরো খাতক না অর্থ আরো খাতক নার সবচাইতে বড় রব হয়ে দাঁড়াবে তখন সবচাইতে বড় রব সেটা যেটা করে আলিফলাম যুক্ত করলে যেমন আমরা আলহামদু করছি আলহামদু সকল প্রশংসা আর আজ যদি বলা হয় তখন সবচাইতে বড় রব হয়ে যাবে তখন যেমন মিশরে একজন বীর আছে সৈয়দ বাদা ওর মরিদদের সাথে এবার আজের সময় অনেক তর্ক তর্কি হয়েছে ও সরাসরি বলছে আল্লাহ আলব কিভাবে ওরা ওকে আল্লাহ বলছে এই আসসাইয়দ বলার মাধ্যমে কেন ওরা আরব হওয়ার কারণে বুঝতে পারতেছে যে সৈয়দ শব্দের অর্থ হচ্ছে রব বাঙালি বোঝে না আরবরা বুঝে এটার অর্থ এজন্য আপনি আরো বিশ্বে চলে গেলে দেখবেন ওরা শায়খ বলছে মোস্তারাম বলছে কিন্তু সাইয়দ শব্দ ব্যবহার করে না রাইস বলে মুদির বলে মোস্তারাম বলে শেখ বলে কিন্তু সাইয়দ শব্দ ব্যবহার করে না কেন আরব হওয়ার কারণে এই বিষয়টা ওরা বোঝে আর সৈয়দ বাধবীর মুরিদরা তাকে আর সৈয়দ বলার কারণে তারা তাকে রব বলে দিচ্ছে যে সেই তো আমাদের আল্লাহ সেই তো আমাদের রব সেই ওইখানে গেলে সব পাওয়া যায় ওরা বাইদুল্লাহ সামনে আসতেছে না আমরা দোয়া করবো সব ওইখানে গিয়ে সৈয়দ বাধবীর ওইখানে মাদারে গিয়ে আমরা মিশরের ওখানে গিয়ে আমরা দোয়া করবো এই করবো ওইখানে গেলে সব পাওয়া যায় এখানে আসছো কেন বলে এখানে আসছো হজ করতে দোয়া করবো না বলছে না এখানে কেন দোয়া করব। ওখানে গিয়ে দোয়া করবো দোয়া করবে ওখানে এখানে আসে শুধু হজ করতে প্রতিপালক রব সৈয়দ শব্দের আবী অর্থ হচ্ছে রব বাংলা অর্থ হচ্ছে প্রতিপালক আল্লাহ রহস্যামের কাছে যখন এসে বলছে আপনি আমাদের মধ্যে ফজিল করা ব্যক্তিত্ব মানে সম্মানিত ব্যক্তিত্ব আমাদের মধ্যে আমরা যতজন আছি তার মধ্যে আপনি হচ্ছেন সম্মানিত ব্যক্তিত্ব সম্মানিত ব্যক্তিত্ব এবং আপনি আমাদের মধ্যে বড় দানের সময় সবচেয়ে সবচেয়ে বড় সম্মানিত মানুষ হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম এবং সবচাইতে বড় দানশীল তিনি ছিলেন সেই সময় বড় দানশীল মানুষ ছিলেন যা থাকতো তাই দিয়ে দিতেন মায় সারাদ বর্ণার বাচ্চা মুসলিমে खजुर रेखे रोज कैकदाई रोज खेजूर मुखे भेगे भेगे खाइए दिलेल डानवस्थान रत्स ना कि खबर आरोप একজন মহিলা তাকে আপনি আমাদের মধ্যে বড় দানশীল ব্যক্তিত্ব সাহাবি রাদর পছন্দ হয়েছে সে ফেলেছেন ওইটাও ফুলে দিয়ে দিয়েছেন আর এক বলছেন যে তোমার এটা কেমন কথা মহেশল্লা বল না যে রায়তুল হিলা তুমাল হিলা তুমাল হিলাল তিন তিনটা চাঁদ আমরা দেখলাম তিন তিনটা চাঁদ আমরা দেখলাম কিন্তু নবুবতের এই ঘরে চুলার মধ্যে আগুন জ্বলেনি আগুন জ্বলেনি খাবার নেই অথচ বলছেন যে ইয়া নী আল্লাহ ইয়া আলসাল আপনি যদি চান আল্লাহ তালা এই বহু পাহাড়টাকে স্বর্ণ দিয়ে পরিবর্তন করে দিবে আপনি এটাখানি নিয়ে আরাম আয়েস করবেন আয়েসের মধ্যে থাকবেন এই কথা যদি আমাকে এসে বলা হয় আপনার কাছে একশো ভরি দিয়ে দেওয়া হবে আরাম আয়েস করেন দাঁড়তে যাওয়ার কি দরকার দরকারই নাই खेद ते हाँ फोने फोने दाव कत दाव चलते स्वर्ण दिए बहुत पहाड़ विशाल पहाड़ गेटे छोट बढ़ा के स्वर्ण दिएवर्तन कर देनाएस चाहें বাড়িতে খাবার আসতেছে না যা আসতেছে সব বিলিয়ে দিচ্ছেন সব বিলিয়ে দিচ্ছেন সাহি বলছেন যে আপনি আমাদের মধ্যে দানশীল ব্যক্তিত্ব অনেক দান করেন তাওলান তা হচ্ছে আপনি বড় দানশীল ব্যক্তিত্ব তখন আল্লাহ বলছেন হ্যাঁ তোমরা তোমাদের কথা বলতে পারো যে হ্যাঁ আমি দান করি আমি তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তিত্ব এটা সত্য কথা কিন্তু আমাকে সাইয়েত বলতে যেও না মানে মর্যাদার অতিশয্যা তুমি আমাকে বসাতে যেও না আমাকে বসাতে যেও না অথবা তোমাদের আংশিক কথাবার্তা তোমরা বলতে পারো দেখো শয়তান যেন তোমাদেরকে পরিচালিত না করে কোন পথে সির্কের পথে এই শব্দ ব্যবহারের মাধ্যমে শয়তান যাতে তোমাদেরকে সির্কের পথে পরিচালিত না করতে পারে এই হাদিসের আলোকে আমরা মাওলানা শব্দের অর্থ করতে পারি মাওলানা শব্দের অর্থ আমরা করতে পারি মাওলানা শব্দের অর্থ মাওলানা শব্দের অর্থ আপনি দেওবন্দী কানবেন হুজুর আপনি সঙ্গী বন্ধু যখনই বলবে যে হুজুর সাথী সঙ্গী বন্ধু হুজুরে কাঁদের মধ্যে হাত দিয়ে বলবেন হুজুর আপনি আমার দোস্ত চলেন যাই রাস্তা দিয়ে হাত কাঁধে হাত চলবেন হুজুর বলল আমি আবার তোমার দোস্ত আল্লাহ মাওলানা শব্দের অনেকগুলো অর্থ আছে ফতোয়া কীভাবে তারা ফতোয়া লিখেই যাচ্ছেন লিখেই যাচ্ছেন হ্যাঁ মাওলানা বলা যায় কেন মাওলানা মানে হচ্ছে সাথে সঙ্গী মাওলানা মানে হচ্ছে আল্লাহর বান্ধা মাওলানা মানে হচ্ছে অভিভাবক প্রধান অর্থ হচ্ছে অভিভাবক মাওলানার প্রধান অর্থ হচ্ছে অভিভাবক আর সবচেয়ে বড় অভিভাবক করছেন কে আল্লাহ সবার কথা আল্লাহ তিনি হচ্ছেন সবচেয়ে বড় অভিভাবক অর্থ তুমি কেন হুজুরের সাথে এটাকে ব্যবহার করছো আরব বিশ্ব আজকে পর্যন্ত কোন আলেগুনে আমাদের সাথে মাও লো শব্দ ব্যবহার করেনি দেখাই সাথে মাওলানা শব্দ ব্যবহার কারা করেছে বলবেন না কারা করেছে মাকলুক এর সাথে আল্লাহর কোন বান্দার সাথে মাওলানা শব্দটাকে কারা ব্যবহার করেছে কার ক্ষেত্রে ব্যবহার করেছে কে বলতে পারবে বললে পুরস্কার বলেন বলেন বললে পুরস্কার হ্যাঁ শিয়ারা করেছে কার ক্ষেত্রে আল্লাহ আপনার কার দান করেন পুরস্কার না পুরস্কার পাবেন আলী রাজি আল্লাহ ক্ষেত্রে কিতাবা দিতে দেখবেন মাওলা আলী রেখা মাওলা আলী মাওলা আলী রেখার মায়া কালা মাওলা আলী কালা মাওলা আলী আলী আমাদের মাওলা আলীকে আল্লাহ তালা আল্লাহ বলতো তারা আলী আল্লাহ বলতো ওদের সিয়াদের কিতাবাদের মধ্যে এবং ওদের কাহালের মধ্যে আলী দমদম কে আন্দার দমাদম কালন্দর আলী দমদম কে আলী কেহলা নম্বর আলী হচ্ছে এক নাম্বার মানে হুয়াল আউ্বাল আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন আউ্য়াল তিনি প্রথম তিনি সর্বশেষ তারপর আর কেউ নেই আর এরা বলছে আলী কা পেহলা নম্বর প্রথম হচ্ছে হুয়াল আলী মাওলা আলী बोले बोल ए मावलाना शब्द करा प्राचीन मस्जिद खोजें जो इलाका पानीश बचर दुश बचर आगे मस्जिद से मस्जिद मस्जिदे क्या लेखा हुसैन फातेमा देखें शे द्वारा मस्जिद আমাদের দেশের কবর মসজিদের সামনে যে কবরগুলো এসেছে এটা শিয়াদের মাধ্যমে এসছে ইরানে যাবেন ইরানে গেলে দেখবেন ওদের শিয়াদের যতগুলো মসজিদ আছে মসজিদের সামনে কবর অথবা মসজিদের কবরকে কেন্দ্র করে ওরা সিন্তা করছে আমাদের দেশে এই মসজিদের সামনে কবরের এই কালচার ওরাই এনেছে এরপরে আল্লাহ মুহম্মদ আলী হাসান মসজিদের যে লিখছে আল্লাহ মুহম্মদ এই কালচারও এসছে শিয়াদের থেকে ওদের থেকে এসছে আমির ভাই আছে আবির্ভাব করেছে যে বেয়ালের এই কোন আলী হাসান হোসাইন পেমা এইগুলো সব করে দিয়েছে। ওই কালচারে চলছে আমাদের দেশের হুজুররা যেহেতু কারিমা পান্ডেনা বুস্তা সব সে কি কিতাবগুলো পড়তো ওইখান থেকে ওরা মাওলানা শব্দ পেয়েছে দিয়েছে। হচ্ছে অমোক খালি মাওলানা হবে এটা হয় আমরা ও মাওলানা বাদ এখন হুজুর নিজের নামের সাথে নিজেই লেখে মাওলানা মুফতি আবদুল হক নিজে দেখছে আমি মুফতি সাহেব আমি মাওলানা সাহেব আমি আব্দুল হক আমি না প্রথম ওরা প্রধান করলো এখন সবচাইতে বড় অভিভাবক সবচাইতে বড় অভিভাবক আল্লাহ বলে দাও कमिष्ट स्पर्श करा कल्लासे बदे फिलबो हैंब कर रजतम के अल्लाह तारा बोल तुम लैसिना कल्याण स्पर्श करबे इल्लाम आता आल्ला जा लिखे रेखे আল্লাহ তারা লিখে রেখেছেন মোমদ আসলাম দাঁত ভেঙে যাবে তাই আল্লাহ লিখে রেখেছেন আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন তাই হবে এর বাইরে কোন অকল্লা আমাদেরকে স্পর্শ করবে না আল্লাহ যে লিখে রেখেছেন আল্লাহকে চিনো হুয়া মাউল্লা তিনি হচ্ছেন আমাদের তিনি হচ্ছেন আমাদের মাওলা হচ্ছেন মাওলা আর হুজুর হচ্ছেন মাওলা করে আরো বর্ণনা দিচ্ছেন এই মাওলানার উপরেই মমিনরা কি করে ভরসা করে মাওলানার উপরেই মুমিনরা ভরসা করে এই জন্য এই হুজুরদেরকে গিয়ে মুসল্লিরা বা এলাকার লোকজন বলে হুজুর আপনি হচ্ছেন ভরসা আমার এই দেখেছেন কিভাবে শীত প্রবেশ করেছে আপনি তো আল্লাহ আছে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহিনা কি করে ভরসা করে আল্লাহ তোহান ও তালা দোয়া করা শিখাচ্ছেন রব্বান আল্লাহ রব্বানা তহমিল আলাই না ইসলাম কামাহ তো আল্লাহ রব্বানা লা না ওলানা আপনি আমাদেরকে সাহায্য করেন আমরা যেন কাপেরদের উপরে বিজয়ী হতে পারি মাওলার কাছে দোয়া করে মাওলার কাছে চায় মাওলার উপরে ভরসা করে সেই মাওলা যদি মাকলুকের সাথে এসে মিলে যায় চলে প্রধান অর্থ রস্তি শিখাচ্ছেন তাও ভাই সংরক্ষণের বিষয়ে বুঝত যে একটা শব্দ যখন অনেকগুলো অর্থ বর্ণনা দেয় তখন সবচেয়ে যে ভয়ঙ্কর অর্থটাকেই গ্রহণ করতে হয় ভয়ঙ্কর অর্থটাকে গ্রহণ করতে হয় ভয়ঙ্কর অর্থ যদি কেউ গ্রহণ করে তাহলে ছোট ছোট ভয়াবহতা থেকে সে বেঁচে যাবে আর যদি ছোট অর্থটাকে ব্যবহার করে তাহলে বড় অর্থটা তার মধ্যে প্রবেশ করে ফেলবে একেবারে প্রবেশ করবে পরে হাদিসা দেখেন আনাস বিন মালিক রাতিয়াল্লাহকে বর্ণিত তিনি বলছেন যে কিছু লোক अल्लाह रसुल्लाम के बोल रसुल्यक्ति पसंदित अल्लाहमुम अल तुम ढड़े दिखी तुम्हारे तकुआर उपरे तुम तुम झड़े दिखी तुम्हारा तुम्हारे तकुआर पर भित्ती चलो भयन के सर्वोत्तम व्यक्ति मुहम्मद अब्दुल्ला मावलाना ना मुफ्ती साए शायद ना আমি মাসায় এক না আমি এইটা না আমি বুজুর্গ না আমি আঁকা বেগ না আমি কিচ্ছু না আমি মোহাম্মদ ইবিন আবদুল্লাহ বাস এতটুকুই হচ্ছে আমার পরিচয় এতটুকুই আমার পরিচয় আল্লাহ অরসুল হু এবং আমি তার অরসুল মোহাম্মদ ইবিন আবদুল্লাহি অরসুল হু আমি আবদুল্লাহ সন্তান মোহাম্মদ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহ রসুল এটাই হচ্ছে আমার পরিচয় নামের সাথে একশোটা ডায়লগ না হলে তো চলেই না চলেই না দেখো আল্লাহ পছন্দ করে বলছেন আমি এটা পছন্দ করি না আমি এটা ভালোই বাসিনা যে আমাকে আল্লাহ তালা যতটুকু মর্যাদা দিয়েছেন তোমরা তার থেকে আমাকে উপরে ওঠাও। এটা আমি পছন্দ করি না যেটা আমি না তোমরা আমাকে সেটা বলতে আমি যেটা না তোমরা আমাকে সেটা বলতে না আমি মাওলানা না আমাকে মাওলা বলতে চেয়েও না আমি তাই আমাকে বলতে চেও না আমি অতিরিক্ত নই আমি আমাকে না। দেখো আমি এটা পছন্দ করি না যে আল্লাহ আমাকে যতটুকু মর্যাদা দিয়েছেন তোমরা আমাকে তার চাইতে উপর দিকে উঠাবে এটা আমি পছন্দ করি না আমি ভালোবাসি না এটা আমার জন্য এই বিষয়টা একেবারে গ্রহণযোগ্য নয় অতএব তোমরা আমাকে অনেক ঊর্ধ্বে উঠাবে মর্যাদার আতিশয় আমাকে বর্ণনা করবে ছন্দ করছি না রহস্যাস্লাম নিষেধ করে দিচ্ছেন এটা আমাদের জন্য প্রযোজ্য একটা বিষয় একটা বিষয় অফ করে দেন অফ করে দেন একজন একজনকে শাহ বলা মুক্তি সাহেব এই বলা ওই বলা সেই বলা আসতে অফ করে দেন রোহস যদি মুহাম্মদ ইবিন আবদুল্লাহ হতে পারে আতিকে আমি কে যার যতটুকু নাম আছে এতটুকু নামের উপরে পরিচয় হন এতটুকু নামের উপরে আপনার পরিচিত হতে চেষ্টা করেন আপনার নাম যতটুকু বড় জয় আপনি বলবেন আপনার নাম বলবেন আপনার পিতা পরিচয় দিবেন আর আল্লাহর একজন বান্দা বলে দিবেন এটাই যথেষ্ট করতে হবে আল্লাহ আমাদের দান করেন আমিন